আট আটনা আট আদা تاکہ السلام <التصط عليكم ورحمۃ الله و برکاتہ الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروع أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا نضل له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 لا وشيء له ولا معين له ولا واسيه له ولا نصير له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي ارسل اليك فاتن الناس بشيرا ونذيرا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 সাল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 হাম ইনদাকারি আও হাম ফা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়িয়ানাহু হায়াতান ত্বয়াইবা ওয়া লা নাজিয়িয়ানাহুম আযাহু উত্তর কৃষ্ণপুর মসজিদের সামনে আয়োজিত অসংখ্য মেহরবানি করে আমাকে আল্লাহ হয়ে কিছু কথা বলার আপনাকে উদ্দেশ্যহীন ভাবে ছেড়ে দেনলেন উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় না করে উদ্দেশ্য আমাদেরকে বানানো হয়েছে দুনিয়ার সমস্ত আসবাব সমস্ত দ্রব্যই কোনো না কোন উদ্দেশ্যে কোনো না কোন উদ্দেশ্যে বানানো হয় আমাকে আপনাকেও আল্লাহ এক মহান এক মহা উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মখলুকাত আমাদের জন্য আমাদেরকে বানাইছেন কার জন্য আল্লাহ তালা তার নিজের জন্য এই আমার সৃষ্টির উদ্দেশ্যই হলো মালিকের গোলাপের পূর্ণতা আল্লাহ তালা বন্দে পূর্ণতার জন্যই বানাইছেন তার মালিকের গোলামি কি করার জন্য পূর্ণতার জন্য মানে দোস্ত কোন বস্তু যদি তার উদ্দেশ্য থেকে ব্যাহত হয় তো ধীরে ধীরে যা থেকে সরিয়ে না হয় ঠিকা দেটা লাগাইছে তো হাওয়া দেওয়ার জন্য এটা যদি আলো না দেয় এখানে থাকবে না এখান থেকে সরিয়ে দেওয়া হয় আজকে গোটা উন্মতি মুসলিমকে যেভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে নাংলাদেশেও খুব বেশি দূরে নেওয়া এটা বাংলাদেশেও বাস্তবায়িত হতে যাচ্ছে কেন হবে না শতকরা আশিটা যুবক নামাজ পড়ে না ঠিক না বেঠাই যে জাতি নামাজ পড়ে না থাকার অধিকার কোথায় কলা গাছে ফুল দিতে যেতে পারে অথচ সে ফজল নামাজ করতে পারে কথা ঠিক না রাত্রে তিনটা বাজে কলা গাছে সে ফুল দিতে যেতে পারে কলা গাছে ফুল দেয় কিন্তু সে মসজিদে আমার তো মনে হয় অম্মতের দুয়ারে এখন রক্ত কাঁদা কাঁদা উচিত অম্মতের দুয়ারে দুয়ারে কি কাঁদা কাঁদা উচিত বলেন রক্ত কাঁদা কাঁদা উচিত উম্মতের অনুভূতিতে যদি কোনোভাবে ধ্বংস করছেন আল্লাহ তার নমান করেন কথা ঠিকঠাক কেন ধ্বংস করছেন বলেন কেন ধ্বংস হয়েছে কৌমে আগে কেন ধ্বংস হইল কৌ মামুদ কেন হামান শুধু না ফুল আল্লাহ তালা বললেন যত কৌমকে আমি ধ্বংস করছি সকল কৌমকে তার গুনার কারণে আমি পামনা করছি আজকে কি না পড়লেন মাগ্রী নামাজের প্রথম ডাকাতে কত জনপদকে কত শত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি শুধু হাজার মানে কি জানেন জিব্বার আওয়াজের শেষ আওয়াজ আজকে দুনিয়ার কেউ বলে আমি ফের আংশধর বলেন না বলে কে কিভাবে এক এক জাতি শেষ করে দিতেন শেষ কোন ধনী তুমি শুনতে পাবা ম্যারে দোষ তো গুনা করে কোন জাতি ঠিক নাই আজকের ইউরোপ বেশি দিন টিকবে না সাগরে ভেসে যাচ্ছে সাগরে বাস্তব না বাস্তা সাগরে প্রতিযোগিতার সাথে নাফর সাগরে ঢুকতেছে কি পরিমান নাফর মুসলমানদের ঘরে ঘরে হচ্ছে কি পরিমান মানুষ কি পরিমান অস্থিরতা এই সমাজে এর কোনখ্যান নাই আমরা তো মনে করি কোন যুবক যদি মহামদ আল্লাহ তার বোনের সাথে জেনা করে আমি কি বুঝাইতে পারছি আপনাদের কি বলছি কি বুঝছি নামাজ কত কোটিবার জেনা থেকে গুণা করলো কোনো যুবক তার এক অনেক মনে হয় জীবনের প্রথম শুনছেন কথা এটা কি ভাই নামাজ গুণার সীমা বলে সীমা নাই যে জাতির যুবক নামাজ পড়ে না যে জাতির মেয়েরা নামাজ পড়ে না এই যে মেয়ে বাজারে বাজারে ঘুরে এনে তখন নামাজ পড়বে কথা বলেন না হ্যাঁ আমার ওই ভাষা নাই কুত্তম সেক জামিল সাহেব বলেন বেনামাজি কুত্তার চেয়ে অমিল সাহেব বলেন আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তসবি দিই তো কুত্তা আমাকে বলে তুমি কেন বের আমার জিখানে আমার সাথে আমার ঘরে ফিরে যায় মুরগি তার মালিকের খাঁচা চিনে ছাগল ঘর থেকে সকাল বেলা বের হয় বিকেলে নিজে নিজে আস্তে করে ঘরে চলে আসি ঠিক না কবুতর সকালবেলা থেকে বের হয় আমি কি বুঝতে পারছি আপনাদেরকে মালিকের ঘর কোনটা বলেন না জিজ্ঞেস করেন কথা বলে না আমার জিন্দি সময় বেশি বাজারে কাটতেছে না মসজিদে কাটতেছে চার দোকানে কি পরিমাণ সময় কাটে মসজিদে কি পরিমাণ সময় কাটে হ্যাঁ কি ভাই বুড়ো চায়ের দোকানে বসে থাকে জোয়ানা বেশি খান না আমরা আল্লাহ আমরা চায়ের দোকানে বই দিবি কি আসছে কি টা হলো ওই দেশে শুধু বেশি নৃথিবীর কোথাও চায়ের দোকানে বসার কোন সিস্টেম নাই আর কথা ঠিক আড্ডা দেওয়া তো দূরের কথা এখন কি নিজের মত করে কিছু বলাও যায় না ওই ইন্টারনেটের ডরে ভিডিওর ডরে কিছু বলাও যায় না নিজের কি ভাই কি বন্ধু পড়বো নামাজ ইনশাল্লাহ এখানে যুবকরা দ্বারা আছেন আমার টার্গেট যুবকরা বলেন নামাজ পড়বেন ইনশাল্লাহ যুবক যেন আমাকে বানানোই শুধু নামাজের জন্য আমার এই সৃষ্টির অবয়ব শুধু নামাজের জন্য উঠতে পারে সারা দুনিয়ার কোন জনয়ারের দুই হাত কান পরে পারে ঠিক না আমি যে এত সুন্দর করে এখানে আমার হাত বাঁধতে পারি দুনিয়ার কোনো মা এভাবে বাঁধতে চান না আমি কথা ঠিক না আমার অভাব কেন এত সুন্দর আমার হাইয়াতে কাকলিক আমার সৃষ্টির আল্লাহ রাশিদুলাই আর কথা বলতেন হাজর বলতেন যে দেখো তো এই এখানে পাঁচটা আঙ্গুলের গিঠু লাগানো আছে দাগ দেওয়া আছে চিহ্ন আঁকা আছে আছে না আবার এই আঙ্গুলটা এত সুন্দর করে চলে কেন সোহাল্লা বলবেন এটা আবার চলে দেখেন সোহান্লা বলবেন না এই চারটা এই তিনটা মোটেই চলে না শুধু এটা এটা চলে এটা চলছে এই চারটা কমার জন্য আর এটা চলে এটা কমার জন্য হুজুর বলেন যে আমার হাইয়াতে আমার সৃষ্টির অবকাঠামো শুধু নামাজের জন্য নামাজ পড়া ঘরে নামাজ পড়া এক রাখাতে এক রাখাত মসজিদে গিয়ে নামাজ পড়লে সাতাশ কোন দুনিয়াতে এত বড় লাভ ছেড়ে দে নিশ্চয় নামাজ করেন আর নামাজ ঠিক ঠিক মতো জমাতের সাথে নামাজ পড়ে আর আমার দাবারি থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে ইয়ারে যৌনতি জানাত নে আমার সাথে এমন এক ব্যবসা করলো তা যে ব্যবসা জীবনে কোনোদিন লস হবে না সময় দাও বন্ধু তোমার কোন ব্যবসায়ী কোনো চাকরিজীবী যদি পাঁচ অক্টের জন্য সময় বের করে তার চাকরিতে কোন অসুবিধা হবে না ড্রাইভিং করতে গিয়া পাঁচ অক্ট নামাজের জন্য সময় বের করে তার কারণ আল্লাহ যৌন আছে জারাতান এরা এমন এক ব্যবসা আমার সাথে করল। লাংতা যে ব্যবসায় লস নাই সোহাস লস বলতে কোনো শব্দ নাই সোহাস ম্যারে দোষ আমি রব্বে করিম এর জন্য রব্বে করিম আমাকে দিলেন প্রতিদিন ষাট মিনিট আমি তোকে দিলাম নিলাম চোদ্দশো চল্লিশ মিনিট তবে তোর কাছ থেকে নিলাম নয় বলকে চেয়ে নিলাম বলকে চাইলাম তোর ইচ্ছা দিলে দে না দিলে না নিলাম নাই নিলাম তো দিতেই হতো আরে ঠিক না নিলাম বলে তো কোনো আস্থা দায়িত্ব মামার কিন্তু মালিক জন্য বলুন আমি নিলাম না তোর কাছ থেকে চাইলাম দিলে দে না দিলে নাই হ্যাঁ ইম্মা কাপুর আমি তোকে রাস্তা দেখিয়েছি এবার তুমি মানলে মানো না মানলে নাই কি মজা করে আল্লাহ বল আমি তোকে রাস্তা দেখিয়েছি ফুর তুমি মানলে মানো না মানলে নাই যদি মান তাহলে জাহ্নাত না মানলে জাহান্ন ঠিক না ইন্নাল কোন মেহমান কোনো বাড়িতে আসে মেজবান এক তাকে শরবত খাওয়ায় ঠিক না আমিও জানতে প্রথম তোমাদেরকে শরবত খাওয়াবো আগে কি হবে শরবত মানলে কি খাওয়া শরবত কিসের হবে মধুর শরাব মধুর নহর পানি নহর দুধের নহর আর কি একদিন গেছে সাতজন আবার যায় সাতজন আবার যায় সাতজন ডক ডক করে খাওয়ার আহে আর মনে করে আমার কোনো বড় কেউ নয় শেষ টালিকে ওই একটা একটা কিরে ওই বড় বড় গাড়িগুলো চলিনি দড়িয়ে জীবন মার না ঠিক নেসাম্মা মনে সাহেব বলি কিন্তু সময় নেই হাক্য়ার্য়ারে <laughs> হাক্য় <laughs> <laughs> huh? কোন কিছু তো হয় নাই অপেক্ষা করেন ক্যান্সারে আরে কথা ঠিক না ভেঙে যারা চুরি করেন মনে করেন চুরি করছি বহুতবার কো ধরা তো খাইনা অপেক্ষা করো ধরা খাওয়া আরে ঠিক না যারা দুর্নীতি করে মনে করে অপেক্ষা করেন কি দেখো দেখো দেখো আমি যদি গুনায়ের কারণে ধরতাম কাউকে জমিনে একটা জানোয়ার চলতে দিতাম না যদি এই ইনুর নাফুর মানির যদি ধরতো তাহলে হাটগারে হুজুর আর আমরাও থাকতাম না আরে কথা ঠিক না আপনি ঠিক না আমরা আসি বলে ধরে না ধরে না কি লেগা আমরা আছি এই ধরে না ঠিক না এই এদেরকে না ধরা আমাদের প্রতি আরে ঠিক নেওয়া করছে না সিকে এক দিলে দিলে না দিলে না খানা আর দিকে যাবা করব। তারপরে কি বলে আশ্চর্য আমাদের এক অস্তাদ ছিলেন এসেন হুজুর খবর কাল তারা নোরে ভরে দেন সব অবস্থা মারা যাচ্ছে সব দুলার দন্ত সামি ভাই বড় ভাই প্রতিদিন এই ঘরে রুই মাসের যে মাথাটা রান্না হইতো এটা বড় ছেলেটা খাইতো কে খাইতো কিন্তু এখন নতুন দামায় আছে আর মা শাশুড়ি এখন আর মাথাটা কারে দেয় না দেয় না আচ্ছা আমাকে দিতে আজকে ওকে কেন দিলাম হ্যাঁ একদিন আয়ো তোমার বেশি আদর হয়ে গেছে গা কথা বুঝেন নাই তোর মা কে হরে ফুত তুই তুই বুঝোস না রুই মাসের মাথা এটা হইল ক্ষণস্থায়ী আর আম বাড়ি বিল্ডিং ঘর পুকুর জমিন সবগুলো স্থায়ী এগুলো দিয়ে আমি তোরে আর তার মাথাটা ঠিকঠাক আছে বলেন আরে কথা হাঁটাদারি হুজুর কিছু দেয় না হুজুর দিবো এমন রাজত্ব যেটা শুরু হবে ফাঁকি তো দশ করে দিছে এত বেশি খুশি হয়ে এসে করে না আপনাদের মাথাটাই না জান্নাত আমার দিব ইনশাল্লাহ বলবেন দেখ আমাদের সাহেব ইসলামি সাহেব বললে একবার আমাকে লন্ডনে একজন প্রশ্ন করেছে আল্লাহ নাকি সব পারে সব পারে আচ্ছা যদি আল্লাহ আপনাদেরকে হুজুরদেরকে নামাজিদেরকে আপনাদেরকে যদি জাহান্নাব দিয়ে দেয় আমরা যারা ছিটার আছি আমাদেরকে যদি জান্নাব দিয়ে দেয় আল্লাহ পারে কিনা আল্লাহ পারে না হুজুর বলে আল্লাহ পারে তবে হবে না এমনটি কেন হবে না আল্লা কি বানাইত সচিবীর মাথা খারাপ বলেন আল্লাহ রা কি মহাজাল্লাহ মাথা খারাপ হচ্ছে সব জাহান্নাবি দিয়ে আমরা জান্ন দিয়ে দিতে এত আল্লাহ পারে তবে এটা করবেন না আল্লাহ কথা ঠিক আছে আল্লাহ এরকম করে না আল্লাহ এরকম আকারটি আল্লাহ করে না ঠিক না হ্যাঁ কথা আমার দূরে চলে যাচ্ছে বলতেছিলাম আমাদেরকে উদ্দেশ্যে বানানো হয়েছে উদ্দেশ্য কি আল্লাহ তালার গোলামীর পূর্ণতা হলেও নামাজ আল্লাহ তাল পূর্ণতা কি বলেন এখন তোমার আল্লাহ নামাজ নাই রোজা নাই রোজুরা হাজ করে সারা হাজ করে মুখ কাশী পেতে হবে বুঝা গেছে ডাল মে খুচ কালা হেলে বুঝা গেছে এখানে কোন কারণ আছে কথা ঠিক না একটা সহজ বুদ্ধি এসে শুধু মুখ্য শরীফ ঘুরিয়ে ঠিক আছে বরং সব মুখ্য শরীফ গিয়ে হারাম নামাজ পড়ে না আরেকজন আমি গেলাম না আমি থাকি আপনারা ঘুরে আসে এসি চালাই হোটেলে ঘুম যেতেসে বিসে বাস তিন দিন পরে ফ্লাইটে গেছে চলিয়ে আছে চাল বলি যার জীবনে নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর বন্ধু বল আমাদের কি বলি আমাদের কি বলছি আমরা যারা নামাজ পড়ি আমার নামাজ যত সুন্দর হয়েছে আমার নামাজ যেন কি হয় সুন্দর হয় আমার নামাজের ভিতরে ফাইরে আল্লাহ আহ আমাদের হাজত সাহাব সুন্দর বলেন হাজত বলেন যে সাহাবাদ তো বাজারেও আল্লাহর জিকির ছিল আমাদের নামাজের ভিতরে আল্লাহ তালার জিকির ঠিক না ভাসি বলেনা মুখ হয়তো বলি আল্লাহ তো তার শিখায় এখন তো তা কি কয় মুখে কয় না দিলে কয় বলে তুটা তো মুখে মুখে বলতেছে তো তো মুখে মুখে বলতেছে মুখে বললে কি মুখ আর দিল একসাথে বলতে হবে কথা ঠিক না আমরা দিলে বলি আলহামদুলিল্লাম ঠিক না আসেনি কলিজাত আসেনি কলকাতা আসতে রুক তে গিয়ে কেমনে পড়েন শুভনম বিশে শুভানমিল শুভারমাস বাস্তব না বাস্তব মেরে দোষ তো অথচ কিভাবে বলা উচিত ছিল কিভাবে ছিল আমি যখন বলবো আমি রব্বুল আলমিন কত বড় কি সত্যি কথা দুনিয়ার যজ কোটে যজ এর সামনে দাঁড়াইলে আর কারো কথা মনে হয় কথা বলেন রায় বাবু সাহেবের সামনে দাঁড়ালে আর কারোর কবির মধ্যে ইমামুদ্দিন রাজ রহমেন আলহামদুলিল্লাহ এটা হলো তার এটা কি তার আল্লাহ তালা যেন প্রথম বাক্যে বুঝিয়েছেন দেখো দেখো দেখো কার সামনে দাঁড়িয়েছে দেখো তুমি তো বলতে শুরু করলেন হুজুরার সঙ্গে সঙ্গে চেহারা কেন রক্তিম হয়ে যায় চেহারা কেন রঙিন হয়ে যায় আলী বলেন জানোনা আমা এত আইন আমি আকুম। তোমরা জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো তোমরা জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো মালিকের সামনে কেমনি দাঁড়াবো এত বড় মালিকের সামনে আমার জীববাং কেমনি নাড়বো এত বড় মালিকের সামনে আমি কিভাবে রুকু করবো করব করবো করব। এজন্য আল্লাহ তালা বলেন বেশি ঘাবড়ার কোন কারণ নাই আর রহমা তুমি যার সামনে দাঁড়াবা যদিও তিনি বড় এটা হলো তার হলো তারহিব পরেরটা হলো তারিব আগেটা হলো ভয় লাগাই দিচ্ছে পরেরটা হলো আশার সঞ্চার করেছে এত চিলা খায় না তোমার জীবনের সমস্ত আবার হিসাব নিবে কি হয় নামাজা কেমন পড়া দরকার এই জন্যই তোর সাথে আল্লাহাম আল্লাহ বলেন বন্ধু আমার প্রশংসা করেছে সোহান আচ্ছা আমি প্রশংসা করি যার প্রশংসা করলাম তিনি যদি বন্ধু তোমার প্রশংসা রিসিভ হয়েছে আমি যখন বলবো আল্লাহ বলেন আমার বন্ধু আমার সানা খানি করেছে আমাকে দুনিয়ার সবচেয়ে বড় শব্দ দিয়ে সম্মান পোষণ করেছে আমাকে বাদশাহ বলেছে আমি যখন বলি ইয়া কেনা বুধু কেনাস্তাই আল্লাহ তালা বলেন হ্যাঁ দা বাইনি চুক্তি পত্রা আবুধু আমি যেমন এখন নামাজ করতে এসেছি আবার জোহরেও আসবো কলসোহান না অর্থ কি এখনো আসছি সামনেও আসবো সোহান আবার জোহরে গিয়ে যেন বন্ধু বলে আমি জোরে আসছি কেন আবুধু যেন সে বলে আমি এসা আসছি ফজরেও আসবো সোহা এভাবে জিন্দিগির আজ থেকে জীবনের শেষ নামাজ পর্যন্ত কিন্তু আমার বন্ধু আমার যোগ্যতা দিয়ে আমি আসতে পারবো না আমার কি কোরআন শরীফের ফাতে ধীরে ধীরে পড়া দরকার না তাড়াতাড়ি পড়া দরকার কেমনি পড়েন নিজে নিজে কল্পনা করেন না কেন্লা আমাদের এক যুবক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হচ্ছে আমরা তাকে সুরাই ফাতে মুখস্থ শিখাইয়াছি মুখস্থ করাইয়া দিছি আর তাকে বললাম যে তুমি যখনই নামাজ পড়বা জামাত ছাড়া যখন নামাজ পড়বা শুধু সুরাই ফাতে করে ফেলবো অথচ সে কি পড়ছে শুধু সে পারে কোনটা সে তো শুধু সুরায় পা ছাড়া আর কিছু পারে না কিন্তু তার কেন নামাজ শেষ আমাদের চার তারা আঘাত হয় না শেষ পর্যন্ত জিজ্ঞেস আচ্ছা তুমি কি পড়ো অনেকদিন ধরেছ না আমি তো বাই সুজ মুসলিম আমি তো এই মাত্র মুসলমান মুসলিম এই জন্য আমার সাথে মালিকের রিলেশন কম এজন্য আমি যখন এক আগ পড়ি সঙ্গে সঙ্গে অপেক্ষায় থাকি এটা রিসিভ হয়েছে কিনা দিল যতক্ষণ না বলে এটা গ্রহণ করা হয় নাই ততক্ষণ আমি তোমিন আল্লাহাম যখন আমার দিল বলে হা আমার এই আমারে আমার মালিক গ্রহণ করেছে তখন আমি বলি আমাদের নামাজ ময়না ঠিক না কি বলবো বাস্তব রাম আর যখন ফোনে আরেকটা কথা বলে কিছু দূর করি আপনি কেমন আছেন ধন মন তন হৃদয় মন ধন সব উৎপুজাড় করে দিয়ে তুই ভালো আছো আমি কথাগুলো কি সত্যি হায় হ্যাঁ তো আলী রাজি আল্লাহ তোমার পাম বরকের মধ্যে পায়ের মধ্যে তীর ঢুকছে তখন তার ছিল না বেহুস করে অপারেশন করার কোন ব্যবস্থা ছিল না আলী জিজ্ঞেস করলেন আমার তীরটা কথা কি জিজ্ঞেস করলেন আমার তীর কথা সাথীরা বললেন আপনি যখন নামাজে ছিলেন আমরা তখন বের করে ফেলেছিস দুজনুল সাহাবিকে দাঁড়া করাইলেন পাহাড়ে তোমরা এই পাহাড়ে দাঁড়াও আমরা এখানে একটু ঘুমাই তোমরা বাড়ি বাড়ি করে পাহাড় দাঁড়িয়ে তোমরা দুজনে পাহাড় করবা দুশ্মন জনক কোন দিক থেকে না আসে তোমরা দেখবা দুই সাহাবীর মধ্যে পরামর্শ দল একজন বললো আমি একটু ঘুমাই তুমি দাঁড়াও পরে তুমি একটু দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় তার মনে হলো হায় হা খামাখা আমি জাগাত নামাজ পড়ি দুশ্মন তো দেখা যাচ্ছে না তো আমি দুজাগাত নামাজ পড়ি নামাজে দাঁড়াইলেন সুরায় বাকারা শুরু করে দিলেন সোহা ওদিকে দুশ্মন দূর থেকে দেখলো একজন মানুষ এতক্ষণ পর্যন্ত নড়াচড়া এখন দেখি সে আর নড়াচড়া ধরণ সে নিচর হয়ে দাঁড়িয়ে আছে দুশন দূর থেকে তীর মারলো সাহাবির বুকে তীর লেগে গেল থেকে রক্ত শুরু হলো রক্ত গোড়াই মধ্যে ঠান্ডা কিছু লাগলে হঠাৎ গরম কিছু লাগলে কিছু লাগলে পানি লাগলে জায়গা জানা সাহাবি ঘুম থেকে জায়গা দেখে ওই সাহাবি নামাজ দাঁড়ানো এখান থেকে রক্ত চলতেছে আর বে নিচের জেগে গেছে কই তীর আমিও কিছুটা ট্যাপার পাইছি কিন্তু আমি সুরাই বাতালা শুরু করছিলাম এত মজা লাগতেছিল আমার মনে হয়েছিল আমার যদি জান হয় আমি সুরাই বাতালা শেষ করবো না ছিল নামাজ টকটকি খসব খেজুর পেকোনে ঢুকছেন ঢুকে পুঁতেছে একটা সুন্দর বাগান এত ফল আল্লাহ দিল চলো সুপ্রিয় নামাজ এটা কি ফরাস ছিল না একটা পাখি বাগানে ঢুকে গেছে খেজুর গাছের ঘন খেজুর গাছ থেকে পাখি বেড়েছে কষ্ট হয় এই জন্য পাখির ঝাপটা ঝাপটিতে পাখির পাখার ঝাপটা ঝাপটিতে তার নামাজে কিছুটা কি বিঘ্নতা সৃষ্টি সালাম সিলে বললেন যে এই বাগানে সৃষ্টি করছে এই এই বাগান আল্লাহ রাস্তা দিয়ে দিলাম না একটা বিল্ড ফুটকি লেগে নামাজ ছেড়ে দিলাম বিল্ড ফুটকির দামাজ মুসলমানের কাছে নামাজের দাম কি ভাই যারা মাইক মান তা নামাজ না ড্রাইভারের নামাজ লাগবো নাকি মুসির নামাজ লাগবো নাকি সকলের নামাজ আলহামদুল্লাহ বলবেন এটা আমাদের অনুভূত একটা কথা বলবেন নামাজ ছাড়া আমার মানুষ মানুষের জন্য কুত্তা খায় কুত্তা পান করে কুত্তার। বাচ্চাদের কুচ্ছা কুত্তা ঘুমায় কুত্তা পেশাবলাম কোথায় আর সাহাজ করেন কাস মুক না কোথায় তোমার হিন্দু বন্ধু নামাজ পড়ল না তুমিও নামাজ পড়লে না তোমাদের দুজোর মধ্যে পার্থক্য কোথায় তুমি আমাকে হাত ধর সবাই বুঝে সেটা পড়বেন ইনসাল্লা নামাজ আল্লাহ আমাদেরকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা তোমরাও নিয়োগ করো আল্লাহ। তার দুনিয়া তত সুন্দর তার আশ্রয় আমরা বুঝি নাই বাবা আমরা বুঝি নাই আল্লাহ আমাকে আমি বলি বন্ধু যদি আমার সাথে আমাকে আমার কন্ট্যাক্ট থাকে ডিসির দফতরে আপনাদের মন্ত্রী মহোদয়ালান করেন আপনাদের বাজারে আগামীকাল আটটার সময় রিলিফ দেওয়া হবে রিলিফ লুঙ্গি বলেন কয়টা যাবেন আপনি আগের দিন আটটা কি উপস্থিত হবে আর ঠিক না ব্যাঠিক কিন্তু মালিকের পক্ষ থেকে এলান হয় হাই আলম সাল হাই আলম সাল্লাহ মালিকের পক্ষ থেকে এলান হয় আসন আমাদের সমৃদ্ধি তোমার জীবনের সবকিছু মসজিদে আমি রেখে দিয়েছি কিন্তু তোর ভাগা তুমি হত ভাগা তুমি পোড়াকলা ঠিক না তুমি মসজিদে যাও না এক মগেশি যায় না কত ঠিক না ঠিক বলে যাবেন না শীত যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাও ফেক দান করা আমার বন্ধু যদি আমি আমার পরিবার সমস্ত সদস্য নামাজি হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ করেন যতগুলো দুয়ার সবগুলো খুলে দিতাম সৌদি আরবে বন্ধু কেন এত বরকত হয় কেন সৌদি আরবে এত এত কিছু পাওয়া যায় একটাই কারণ এদের একশো বছর দুইশ বছর পাঁচশো বছর এদের চোদ্দশো বছর ইতিহাসে বেনামাজ না আরে কথা ঠিক না বেটে না আমার ইলিশের ইলিশের ডিম খেতে মনেছে ইলিশের ডিম খেতে মনে হয় আমি যেই হোটেলে গিয়ে জিজ্ঞেসে বলতেছে ইলিশের ডিম যে দেখতে হবে না দুই তিন দিন পরে আমাদের হুজুরার হুজুর হাজমান খি বেটা বড় রাত্রে বাদ খাইব ঘুঘু পাখি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাত দুইটা বাজ ও কয়ে ঘু পাখি খাবো মাথা ঠিক আছে পরিবর্তে ডাক্তার তালাশ করল সবু বুধ ইষ্ট করিয়ে রেসে ঠিক না মেডিকেলের আমার এখানে আমি আমি ঘুকু পাখি করবো আমি দোকানে যাও কে কি আছে এতে গুগু আছে আমি তো আমি কি কত একটা আমি বলি বন্ধু একমাত্র সহজ ভাষায় বলি আপনাদের দেশের ইমাম সাহেবদের বেতন কতটা স্বাভাবিক কথা দুই হাজার তিন হাজার না আমার ইমাম দেয়ারে তো কনসাই একটা রিক্সাওয়ালা মাসে কত ডেলি কম পক্ষে যদি তিনশো কোড়ি হয় চারশো হলে কি বুঝে গেল টাকা দিয়ে সুখ আসে না সুখ আসে ইমান আরাম তুমি ঠিক না ব্যাটের বলে কেন কি বুঝবেন না এক লাখ বিশ হাজার এবার ইমাম সাহেব করেন ইমাম সাহেব আপনার কিস্তি কয়টা ধুলো ভালো ঘুরতে সভাপতি সভাপতি লোন আসছে আমরা কি সুখে আছি যদি আপনারা জানতেন ফলে ঠিক নিয়ে এসে বলতেন হুজুর আমাদেরকে সুখ বিখ্যাত আলহামদুল্লাহ আপনারা তো মনে করতেছেন দেখেন না আমাদের জামা কত বড় তো নিজের জামা এই পর্যন্ত না বানা দি জানোকা তুমি না মুসলিম আপনি না মুসলমান আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি এত বে কেন পেয়েছেন বাস্তব না বাস্তব এত ফির কেন হয়েছেন আপনি আরে কথা কি হয়ে গেল যেন নিজের মেয়েটার জামার আরো ছোট করে দিতে পারো নিজের তত ভাড়ে কি পরিমান আল্লাসলমান করি তার এই তালে দিন যাই জন্য বন্ধু তুমি তোমার মেয়েকে সাপ দিয়েছ বিয়ের সময় তার চুরি চেইন ঠিক দিন সোলার মোটর সাইকেল সব দিস দেখব তিন মাসা দেখা ব্যাস না কা লাগে খারাপ কাম করছে না সকলে বলেন ইমান ছাড়া আমল ছাড়া তালিম ছাড়া কোনো মানুষ মানুষকে দেবা আপনার বিবেক কে জিজ্ঞেস করেন আপনার আকলকে জিজ্ঞেস করেন এম এর ফিউচার কি হবে আপনার আকলকে জিজ্ঞেস করেন কথা আর বিবেক কি হবে এই ধ্বংসাত্মক জিন্দি থেকে বের হয়ে আসা উচিত তাদের বাচ্চা হয় নাই তারা মুসকি মুসকি হাসে কদিন পরে হবে না কদিন পরে হবে যখন বাচ্চা হবে তখন কোরআন পড়াবো ইনশাল্লাহ হাসতেছে না আমার দুঃখে কলজা ফাটে যেতেছে আপনারা যারা আমার ছিলেন না তারা তো মনে করবেন এই বুঝো এই দশজন লই হতে বুঝেন না একমাত্র এদের ছোটবেলায় কোরআন কালিমে ডোজ দেওয়া হয় নাই মাস্টার না তো বলে ছোটবেলায় কি দেওয়া হয় নাই কোরআনী ডোজ দেওয়া হয় তিন বছর পুরানি কালে ডোজ লাগাও সাত আট নয় এই তিনটে বছর পুরানি মাছা দেন বাচ্চাকে ছেলে হোক তাকেও দেন মেয়ে হোক তাকেও দেন ইনশাল এই বাচ্চা যদি সত্তর বছর বাঁচে নাস্তিক হবে না যদি সে ডিসিও হয় যদি সে সচিবও হয় সে বলবে আমি আমার বাবার জানা যাওয়া হয়তো না আমার ছোট মামা দুনিয়ার লাইনে অনেক বড় মানুষ সে অনেক বড় আমি এখন বললে আপনাদের আপনারা বলবেন আমি আমার মামুর ফরিচয় দিয়েছিলাম মামুর ফরিচয় দিলাম না প্রধানমন্ত্রী বিদেশে যেত আমার মামু কিন্তু আলহামদুলিল্লাহ তা বানান ছেলেকে আগে কোরআনকারী ডোজ দিয়ে দেবেন্লাহ তাহলে কি হবে সেম ডিসি সে সে মুসলিম সচিবুবেন মাহবুব মুর্শিদ সাহ অনেকে চিনে আপনি আশ্চর্য হবেন সে ডাক্তারদের সাথে সেমিনারে তোর যায় ডাক্তার সাথে এই কদিন আগে সুইজারল্যান্ডে গেছে কেনাডা সে বলে আমি দুনিয়ার যেখানে যাই সেখানে আমার এই বন্ধুদের আল্লাহ বলেন যে ইমান আরব হো চাই তুমি আজম হক তুমি যদি মানুষ হও ইমান করবা আমি রব্বিকারিম তোমার দুনিয়াকেও সাজিয়ে দিব তোমার আখরত সুন্দর করে দিব আমরা দুনিয়া সুন্দর হোক চাইতো কে না চায়। সে সাগর থেকে পাথর খোঁজে সাগর থেকে কি তোলে সাগরে ডুব দিয়ে তলদেশে গিয়ে পাথর কাঁদে করি মাথার ধরে নিয়ে আসু করে এটা হলো তার পেশা আচ্ছা কি পরিমাণ কঠিন পেশা এটা দিন নাই রাত শীত নাই গরম নাই তার পেশা একটা সাগরের পাথর আসার সময় টাকা সব টাকা লেগেছে তার কান্না আমি মেউ সে বলে আমার জীবনের এত কষ্টের টাকা টাকা চলে গেছে এর অর্থ আপনার বাচ্চাকে ইমানের রাস্তা আপনি প্রতিবন্ধক কথা ঠিক না ব্যাটাই বলেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকল ইমান আমল সুন্দর করে দেন সকালে নাচ পড়বো তো নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল নাচ পড়ব গ্রীষ্মেলা যেই নেবা ইমানি কসম জীবন সুন্দরী সুন্দরী ভরা মসজিদের বেতন চারা কিন্তু জীবন সুন্দরী সুন্দরী ভরা বাজারে গিয়ে আপনি যদি চারা চেহারা মাফবেন সবচেয়ে সুন্দর দেখবেন মসজিদের চারা সবচেয়ে সুন্দর মোমেন যে ইমান করবা কালেনবা আমি তোমাকে দুনিয়াতে সুন্দর জীবন উপহার দিবস আর তোমার দুনিয়াতে টুটি ফুটি আমলের বলতে আমি জানলাত অনন্ত আল্লাহ তাহলে আমাদের সকলের ইমান আমল সুন্দর করে দেন সকলে বলে আমি বাচ্চাদেরকে ক্রসে পড়াবো তো আল্লাহ সময়ের অভাবে আমি আমার কথা সংক্ষিপ্ত করতে বাধ্য হলাম সুহা আল্লাহ সকলেই সকলেই